রৌজু মি শৈ নিজ خوف রহলিও اليوم ولا তুম জনূন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 এখন তোমরা এখানে চিরদিন থাকবে পৃথিবীতে তোমরা যে সব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তোমাদের জন্য এখানে প্রচুর ফল মৌজুদ আছে যা তোমরা খাবে وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে তাদের আযাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে ইরাশ অবস্থায় পড়ে থাকবে আমি তাদের প্রতি জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে আলহামদুলিল্লাহ والصلاه <سؤال> والسلام <سؤال> على سيدنا محمد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 হ্যাঁ হে আল্লাহ আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট এরপর তিনি বলেন। আর এই বিশাল মানুষের সাথে আরও আছে সত্তর হাজার এমন সজ্জন ব্যক্তি যাদের কোন জবাবদিহিতা নেই তারা কোন শাস্তিরও মুখোমুখি হবে না আরেকটি বলেন যে আমি আমার উম্মরদেরকে দেখলাম এবং তাদের সংখ্যা এবং চেহারা দেখে আমি খুবই সন্তুষ্ট তারা সংখ্যায় জমিন আর পর্বতমালা মধ্যবর্তী উপত্যকাগুলো ভরিয়ে দিয়েছিল আমি যেদিকে তাকিয়েছি তাদেরকে দেখতে পেয়েছি সমতল পাহাড় পর্বতমালা সমস্ত একটু কল্পনা করতে পারেন যে দিন উম্মতের বিশালতা দেখে রাসুল্লাহ সাল্লাহাম কত খুশি হবেন এবং রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সত্যিই যে তার এই উন্মত সংখ্যায় বিশাল তিনি অন্য আরেকটি হাদিসে বলেছেন তোমরা বিয়ে করো এবং বেশি বেশি সন্তান নাও কেননা আমি কি দিন এইটা নিয়ে উম্মতের সংখ্যা নিয়ে গর্ব আমরা একটি বৃহৎ উম্মত গড়ে তুলি রাসুল্লাহম আরেকটি হাদিসে বলেছেন পুনরুত্থান দিবসে আল্লাহ বলবেন হে আদম আদম আলাহিস্লাম প্রতি উত্তরে বলবেন লাভবাইক আমি হাজির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 এবং আমরা বলছিলাম আল্লাহ যখন আদম আলাহিসালামকে বলবেন জাহান্নাবীদেরকে বের করতে সেই সম্পর্কে রাসুল্লাহ সাল্লা বলেন আল্লাহ শেষ বিচারের দিনে আদমকে ডেকে বলবেন হে আদম আদম উত্তরে বলবেন আপনি সকল কল্যাণের মালিক লব্বাইক আল্লাহুআ বলবেন জাহান্নামীর লোকদেরকে বের করে নিয়ে আসো আদম আলা বলবেন ইয়ে আল্লাহ কত সংখ্যক মানুষকে বের করে আনবো আল্লাহ তাকে বলবেন প্রতি এক বলেন এই বক্তব্য ঘটবে তখন শিশুদের চুল পেকে সাদা হয়ে যাবে প্রত্যেক গর্ভবতী নারী অকাল প্রসব করবে গর্ভপাত করে ফেলবে এবং মানুষ বা মানব মাদকাসক্তের মতো আচরণ করতে দেখবে যদিও তারা মাদকাসক্ত বা নেশাগ্রস্ত নয় বরং তারা হবে আল্লাহর অভিসম্প প্রাপ্ত সাহাবাগন যখন এটা শুনলেন যে প্রতি এক হাজারে নয় জন ব্যক্তিকে আলম আল্লাহি সাল্লাম বের করবেন এবং তারা জাহান্নামী হবে স্বাভাবিক ভাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তখন সেই পছন্দ নিয়ে একজন ব্যক্তি কে হবে রাসুল্লাহ সাল্লাম বললেন জেনে রাখো যে সেই একজন হবে তোমাদের মধ্য থেকে আর নয় জন হবে ইয়াজুজ মাজুজদের মধ্য থেকে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 তোমরা জান্নাত এই সংক্রান্ত আরো বেশ কিছু রয়েছে যেমন বলেছেন জান্নাতবাসীগণ তাদেরকে যখন শাড়ি করা হবে একশো বিভক্ত করা হবে তার মধ্যে আশিটি শাড়ি হবে এই মত থেকে মুসলিম বর্ণিত একটি হাদিসে রাসুদুল্লাহ সাল্লা বলেন যে আমি জান্নাতের জন্য প্রথম সাফায়াতকারী প্রথম সুপারিশকারী এবং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 যে প্রত্যেক দেওয়া হয়েছিল এবং যার ফলে লোকেরা তাদের উপর ইমান বিশ্বাস করত কিন্তু আমাকে দেওয়া হয়েছে কালামুল্লাহ বা একটি স্বর্গীয় বানিয়াল অর্থাৎ আল্লাহ মোহাম্মদ কথা যা আল্লাহ আমার উপর নাজিল করেছেন তাই আমি আশা করি আমার অনুসারীরা সংখ্যায় অন্য সকল নবী অনুসারীদেরকে ছাড়িয়ে যাবে কেন কারণ মোহাম্মদ সাল্লাহামের মজিজাটি অন্যান্য নবীদের ভিন্ন রকম সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমিত ছিল কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের এই মুজিজা কুরআন এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে সুতরাং এই মুজিজা যেহেতু কিয়ামত পর্যন্ত টিকে থাকবে লোকেরা এই কোরআনের মাধ্যমে আলসফ মোহাম্মতাল্লাপর ইমান আনবে এবং তাদের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 ওয়ান্ডারল্যান্ডের কথা বলছেন কিন্তু ওয়ান্ডারল্যান্ড হচ্ছে চমকে পরিপূর্ণ এবং আপনার কল্পনা শক্তি যতই ভালো হোক না কেন আপনি কখনোই চিন্তা করে বের করতে পারবেন না আলোচকাল কত উত্তম জিনিস আপনাকে দিতে যাচ্ছেন আলোচকাল কোরআনে বলেন কেউ জানে না তার জন্যে তার কৃতকর্মের জন্য কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে সুতরাং আমরা আমাদেরকে যিনি জান্নাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তাকে অনুসরণ করে যাচ্ছি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 পবিত্র তাইয়েব এবং তিনি যে সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করে থাকেন সেগুলোকে অবশ্য পবিত্র হতে হবে পবিত্রতা ব্যতীত কোন কিছুই গ্রহণ করবেন না এবং জান্নাত হচ্ছে এমন একটি স্থান যা একশো পারসেন্ট শতভাগ পবিত্র একটি স্থান কাজেই সেখানে পরিপূর্ণ বিশুদ্ধ না হয়ে পরিশুদ্ধ না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এই বিশুদ্ধকরণ প্রক্রিয়া দুনিয়াতেই শুরু হয়ে যায় একজন বান্ধবা যখন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 আপনি জানতে পারবেন আপনার থাকার স্থানটি কোথায় অবস্থান কোথায় কারণ আপনি হলেন একজন আদম সন্তান আর আদম আতা ছিল না জাতীয়তা তিনি জান্নাতের বাসিন্দা এবং দুনিয়াতে এসেছেন অস্থায়ী সময়ের জন্য আদম আলাহিস্লাম এই দুনিয়ার কোন জাতীয়তা নিয়ে অহংকার করেনি যে তিনি অমুক জাতির সাথে সংশ্লিষ্ট আমি এই দেশের নাগরিক আমার দেশ শ্রেষ্ঠ দেশ ইত্যাদি কোন কিছু তার মধ্যে ছিল তিনি ছিলেন একজন বিশ্ব নাগরিক সুতরাং আমরাও সেই আমরাও এই সারা বিশ্বের নাগরিক কারণে আমরা নিজেদের কৃত্রিম জাতীয়তা আর নাগরিকত্বে বিভক্ত করে নিয়েছি কাজী আদম আলা যখন ছিলেন তিনি কখনো নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে অহংকার করেননি তিনি কখনো এই ধরনের অহংকার করতেন না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 এবং এরপর আসবে আপনার বিশেষ একটি পানীয় এবং স্মরণ করুন আপনি হাসরের ময়দান থেকে জান্নাতে প্রবেশ করেছেন ফলে আপনি খুবই ক্ষুধার্ত এবং এবং এ কারণে এটা হবে আপনার জীবনে খাওয়া সবচেয়ে মজার খাবার উপরন্তু এটা হচ্ছে জান্নাতের খাবার সুতরাং সহজেই বুঝতে পারছেন যে এই খাবার কত মজার এবং সুস্বাদু হবে প্রথমে অ্যাপেটাইজার বা হালকা খাবারটা হবে মাছের কলিরিয়া এবং হয়তো অনেকে চিন্তা করছেন যে মাছের কলিজা এটা হয়তো দুনিয়াতে যে সমস্ত খাবারগুলো আছে এর মধ্যে মাছ হয়তো এখানে আপনাকে যা কিছু খেতে দেওয়া হবে সেটা হবে অসাধারণ আসুল্লাহ সাল্লুসাল্লাম মাছের কলিজা সম্পর্কে বলেছেন জিয়া অতিরিক্ত বা বর্ধিত অংশ তিমি মাছের কলিজা এটা আপনাকে অ্যাপেডাইজার হিসেবে দেওয়া হবে যা খাবার পর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 এবং আলসু সেই বাছুর সম্পর্কে বলেছিলেন তিনি একটি ভুনা করা এলেন এবং এটা হচ্ছে তিনি প্রদান করেছিলেন যখন আপনার বাড়িতে একজন মেহমান আসে এবং তাদের জন্য আপনি কোনো একটি কিছু জবাই করেন তাদেরকে আপ্যায়ন করার জন্য এটা হচ্ছে মূলত মেহমানদেরকে সম্মান জানানোর একটি নমুনা কাজেই যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন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 আমি বললাম তুমি কেন বলনি ইয়া রাসুল আল্লাহ তুমি আল্লাহর রাসুল বলে কেন সম্বোধন করি এই ইহুদি পণ্ডিতটি সে রাসুল্লাহ সাল্লামকে শুধুমাত্র নাম ধরে ডেকেছে মুহাম্মদ বলে ডেকেছে আল্লাহ রাসুল বলেনি কাজে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 রাসুদুল্লাহ সাল্লাহাম বললেন মানুষ তখন ব্রিজের পাশে বা পুলের পাশে পুল সিরাতের পাশে অন্ধকারে থাকবে সিরাত তখন জিজ্ঞাসা করল মানুষদের মধ্যে সর্বপ্রথম কে এই সেতু পারি দিবে রাসুদুল্লাহাম বললেন ফুকারা আল মুহাজির দরিদ্র মুহাজির ইনগণ এবং এই ব্যাপারে আমরা আগেই কথা বলেছি যে তারা ধনীদের পূর্বে পাঁচশো বছর পূর্বে জাননাতে প্রবেশ করবেন এবং ইহুদি লোকটি বলল তারা কি দিয়ে নাস্তা খাবে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 স্থাপত্য শিল্পের একটি অপূর্ব নিদর্শন যা দেখে আপনি আগের চেয়ে মুগ্ধ এবং আপনাকে বলা হবে এই সবগুলো আপনার রাজপ্রাসাদ। বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সু প্রাসাদে স্থান দেব যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার এবং প্রসঙ্গত উল্লেখ্য একটি সাইড নোট আপনি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 আল্লা সু মহামতালা বলেছেন যে জান্নাতের প্রশস্ততা শুধুমাত্র আল্লাহ সাত স্তরে সাতটি আসমান সৃষ্টি করেছেন এবং আমরা সবচেয়ে নিচু স্তরের আসমানে বসবাস করছি আসামা দুনিয়া এবং এটাই হচ্ছে দুনিয়া স্তরের আসমান এই আসমান এর উপরের স্তরের আসমানের তুলনায়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 উদাসীন সুতরাং এখানে বিভিন্ন স্তরের মধ্যে আমরা বিশাল ব্যবধান দেখতে পাব এবং আল্লাহ শক্তিশালী মোমিনদেরকে দুর্বল মুমিনদের থেকে স্বাভাবিকভাবে বেশি দিবেন এবং বলেছেন যে একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় ভালো এবং আল্লাহর কাছে বেশি প্রিয় যদিও এদের দুজনের মধ্যেই কল্যাণ রয়েছে সুতরাং খায়ের বা কল্যাণ উভয়ের মধ্যেই রয়েছে কল্যাণ আছে শক্তিশালী মুমিনও ভালো দুর্বল ইমানদারও ভালো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 তাদেরকে তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন কুরআ করতে বলা হবে এবং বলা হবে প্রত্যেক আয়াত আয়াতের সাথে সাথে জান্নাতে তাদের অবস্থান এক স্তর করে বেড়ে যাবে। একটি মাত্র আয়াত ব্যবধান করে দেবে একটি মাত্র আয়াত মুখস্থ করতে কতটুকু সময় লাগে অল্প কিছু মিনিট কাজে দুনিয়াতে সামান্য একটা কাজ আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি করে দেবে উদাহরণস্বরূপ আপনারা পদার্থবিজ্ঞানে লিভার সম্পর্কে জানেন যে যে যন্ত্রের সামান্য একটা পরিমাণ বল প্রয়োগ করা হয় কিন্তু অপর পাশে সেই বল বিভর্ধিত হয়ে ভারী বস্তু উত্তোলনে সাহায্য করে বিশাল আকার ধারণ করে এবং আখিরাতে বিষয়টা অনেকটা এরকম সামান্য একটা ভালো কাজের জন্য বিনিময়ে আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি হয়ে যাবে অনেক বেশি বিনিময়ে আপনি পাবেন এবং কোরআন আলোচনা মহাতালা বলেছেন যে জাননাতে এই ধরনের পার্থক্য থাকবে সুরাউর রহমানে দুটি গ্রুপ সম্পর্কে আলোচনা মহাতালা বলেছেন যাদের মধ্যে একটি হচ্ছে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 কাজেই জানাতের উচ্চ এবং তাদের মধ্যে নিচু স্তর থাকবে সবচেয়ে উচ্চস্তর কোনটি আর সবচেয়ে নিম্নস্তর স্তর কোনটি আমরা সবচেয়ে নিম্ন স্তর সম্পর্কে আলোচনা করব মোসা আল্লাহ তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে ইয়ে আল্লাহ আমাকে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তর সম্পর্কে বলুন জান্নাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরের পার্থক্য নিয়ে আমরা বিভিন্ন স্থানদের বিভিন্ন হাদিস বলব এবং এই সবগুলি সহি হাদিস যাদের মধ্যে একটি হচ্ছে রাসুল্লাহ বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে সর্বশেষ ব্যক্তি এবং শুধুমাত্র আল্লাহই জানেন যে তাকে বিনিময়ে কত বছর করতে হবে এই ব্যক্তিটিকে যখন জাহান নাম থেকে বের করে নিয়ে আসা হবে তার আগেই জান্নাতের অন্যান্য অধিবাসীরা তারা সবাই জান্নাতে প্রবেশ করেছে এবং তারা বছরের পর বছর জান্নাতে সুখ এবং আরামে এসে কাটাচ্ছে হতে পারে হাজার হাজার বছর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 খুশি জাহান্নাম থেকে মুক্তি কিন্তু যেহেতু আমরা মানুষ এ কারণে আমরা স্বভাবগত ভাবেই লোভী আমরা সবসময় আরো বেশি চাই যা আছে তার থেকে আরো বেশি চাই যখন আল্লাহ সুমন তাল্লাহকে জাহান্নাম থেকে বের করলেন তখন এই ব্যক্তিকে আল্লাহ দূরে দিগন্তে একটি বৃক্ষ দেখাবেন এই ব্যক্তিটি আমরা বলেছি জাহান্নাম থেকে বের হয়ে যে স্থানে সে অবস্থান করছে সেটা হচ্ছে একটি পতিত ভূমি যেখানে কোনো কিছু জন্মায় না কেননা এই স্থানটি জাহান্নামের একেবারে নিকটবর্তী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 ওই ব্যক্তি আলসু মোহাম্মদকে বলবে ইয়ে আল্লাহ আপনি কি আমাকে দয়া করে ওই গাছটার যেতে দিবেন তখন আল্লাহ তাকে বলবেন হে আদমের সন্তান কি তোমাকে সন্তুষ্ট করবে যদি আমি তোমাকে কিছু দেই তুমি তার থেকে বলবে ইয়ে আল্লাহ আমি আর কিছুই চাই না ওই গাছটাই আমার জন্য যথেষ্ট আমি আপনাকে আর কোনো কিছুর জন্যই বলব না আল্লাহ মোহাম্মদাল্লাহ তাকে সেই স্থানে যাওয়ার অনুমতি দিবেন এবং লোকটি ওই বৃক্ষের নিচে যাবে এরপর লোকটি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 এই লোকটি প্রত্যেকবারে আরো বেশি বেশি চাচ্ছে এই কারণে আলাহ বলছেন আমি যদি এবং সে বলবে ও আল্লাহ হ্যাঁ অবশ্যই হবো তখন আল্লাহ বলবেন আমি তোমাকে এটা দিলাম এবং এরকম আরেকটা দিলাম আরেকটা দিব এবং আরো একটা এভাবে আল্লাহ সুমতাল সেটাকে বৃদ্ধি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুহামতাল্লাহ এই পৃথিবী এবং এর মধ্যে যা আছে তা পাঁচ গুণ করে তাকে দিবেন পাঁচ গুণ করে ফেলবেন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 মালাসু মহাতালা এরপরও বলছেন যে তোমার জন্য এর বাইরেও চাওয়ার দরজাকে উন্মুক্ত করা হবে তুমি চাইতে পারো এবং আমি যা তোমার দীর্ঘ সময় যাহান্নে অবস্থান করেছিল অথচ মহাতালা তাকে পুরো দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার দশ গুণ প্রদান করবেন জান্নাতের সর্বনিম্ন স্তরের যদি এত মর্যাদা হয় তাহলে সর্বোচ্চ স্তরের অবস্থা কেমন হবে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 কাজেই আপনি জাননাতে নিচের স্তরের দিকে যাবেন সেখানে লোকদের সংখ্যা বেশি দেখতে পাবেন এবং এভাবে উপরের দিকে কমতে থাকবে এবং সর্বোচ্চ একজনের জন্যই সেই সংরক্ষিত এবং রাসীলাম বলেছেন সহি মুসলিম এ একটি হাদিসে আজান শোনার পরে যে ব্যক্তি বলবে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 আল্সিলা হচ্ছে এমন একটি স্থান যেটা আল্লাহ বিশেষভাবে শুধুমাত্র এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর যার উপরে আল্লাহর আড়স ছাড়া আর কিছুই নেই এর উপরে হচ্ছে আল্লাহমতাল আরস অতএব রাসুল্লাহ সাল্লাহাম আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক মহান আল্লাহ মহামতাল সবচেয়ে নিকটবর্তী হবেন এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং এরপর আপনি জান্নাতে আরো বিভিন্ন লোকদেরকে দেখতে পারবেন যারা অন্যান্য উচ্চ স্থানে থাকবে স্পষ্টভাবে রাসুদ সাল্লা সর্বোচ্চ স্থানে থাকবেন এবং এরপর থাকবেন আল্লাহ মহামার আম্বিয়াগন এবং পরবর্তী নেককার নেকর পান্দাগন রাসুদুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহীদদের মধ্যে কারা সবচেয়ে উত্তম তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য যায় এবং কোনো সময়ই পেছন ফিরে থাকায় না তারা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ মোহামতাল তাদের জন্য সন্তুষ্টির হাসি হাসেন রসুল সাল্লা বলেছেন যদি আল্লাহ কারোর উপর এই ধরনের সন্তুষ্টির হাসি হাসেন তাহলে ওই ব্যক্তিকে হিসাবের মধ্যে দিয়ে যেতে হবে না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 যে তাদেরকে আরো ভালো স্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা জিজ্ঞাসা করবে কেন আমাদেরকে উচ্চ স্তরে হচ্ছে কাজে আপনি যদি আপনার পিতা প্রতি দায়িত্ববান হতে চান তাহলে আলাদা সব কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং এটা জান্নাতে আপনার পিতামাতার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে এবং একইভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে